وإذا تليت عليهم آياته زازتهم إيمانا وعلى ربهم يتوكلون الحمد لله رب العالمين অন্যতম একটি সুরা এই সুরার নামকরণ হয়েছে একজন নবীর নামে নবী ইউনুস আলহ সালাম ওনার সংক্রান্ত একটি কাহিনী আছে উনি যখন তার উম্মতকে ডাকলেন তার জাতিকে দিনের দিকে যদি না তখন সে জাতি রিয়ালাইজ করলো হাইরি নবীতে চলে গেল নোটিস তো দিয়েছিল আজাব যদি চলে আসে কি অবস্থা হবে আল্লাহতালা কাছে ওই জাতিগুলো তখন কিভাবে আল্লাহর ঠিক সিদ্ধান্ত নেওয়া আজাব থেকে তারা মুক্তি পেল সে ঘটনা এই সুরাতে আছে আটানের পুরো কাহিনী আমাদের সামনে আসবে ইনশাল এই সুরার মধ্যেই দেখা যাচ্ছে মাক্কি সুরা এটা মাক্কায় হয়েছে আর জানেন মাক্কায় অবতীর্ণ নাজিল হওয়া সুরা গুলোর সাবজেক্ট কি থাকে তাও ঈদ রেসা আক্রান্ত আল্লাহকে ইমানের দিকে নিয়ে আসা থেকে মানুষকে সাবধান করা হচ্ছে ইমান জিনিস মানুষের মধ্যে ঠিক মতো ঢুকে যায় তাহলে বাকি আমলের দিকে পরিবর্তন করা তার মামলাত লেনদেন আমল আখলাখ সবগুলো কিন্তু চেঞ্জ করা ভালো করা সহজ হয়ে যায় আর ইমান যদি দুর্বল হয়ে যায় তার কাছে ঠিক মতো কোনটা পাওয়া যাবে আমানোর দ্বারে ঠিক মতো পাওয়া যাবে আ ব্যবহার কেন এত করবে রাগ করলে অসুবিধা কি রাগ করলে যে অসুবিধা আছে আখেরাতে কাছে ঠেকে যাব। এগুলো ইমান সংক্রান্ত বিষয় এই জন্য ইসলাম তেরোটি বৎসর নবী করিম সাল্লিশাল্লাম মাকি জিন্দিগিতে কোন বিষয়ে বিষয় বেশি গুরুত্ব দিয়েছেন ইমান আকি তাকে মজবুত করার জন্য এরপরে আমলি জিন্দিগিও সেখানে কিছু এসেছে কিন্তু অনেক আমলি বিষয়গুলো এসেছে মদিনা তৈবা আসার পরে আল্লাহ তালা শুরু করছেন হরুফ মু আলিফ লাম এরকম কাটা কাটা হরফ এগুলাকে বলা হয় আরবিতে বিচার হরুফ মু এগুলো দুইটা তিনটা হরফ মিলালে একটা শব্দ হয় একটা ওয়ার্ড হয় কিন্তু এখানে কোনো শব্দ না আলিফ লাম র আলাদা আলাদা থাকবে আর একসঙ্গে বললে বলতাম আল র বা আলার এরকম কিছু হবে এগুলাকে কাটা অনেকবার আলোচনা করেছি আ মানি আনা লাম আল্লাহ রা আরা আল্লাহ বলে যে আনা আল্লাহ আরা আমি আল্লাহ দেখি এই সমস্ত মন কথা এগুলা ঠিক না বরঞ্চ তাহলে কেন আল্লাহ তালা এইরকম এগুলো কোনো অর্থ যদি আমাদের বুঝে না আসে তাহলে এগুলো দিয়ে লাভ হলো কি কোরআনের মধ্যে প্রশ্ন আসতে পারে কারো কাছে এগুলো দিয়ে লাভ হলো কি খামার যদি কোনো অর্থই বুঝি না মিনিং বুঝি না হোয়াট ইস দসেসিটি অব দিস দেন এই কোয়েশ্চেন যদি আসে তাহলে তার আনসার কি যে ওলামাইকার বলেছেন যে এগুলো ডালা এল ফিল কর কোরআন যে আল্লা পক্ষ থেকে আসা এটার একটা দলিল হচ্ছে এই হরফ গুলো এটা একটা ডিফারেন্ট স্টাইল আল্লাহ থেকে আসা এবং রসুল সাল্লাম যদি নিজে কোরআন বানান তিনি রচনা করেন তিনি তৈরি করে থাকেন তাহলে তিনি অন্য কথার মধ্যে তো আলিফুলাম দিয়ে কোনো কথা শুরু করেন না নিজের আরবি কথাবার্তা যখন বলেন আলিফুলাম রাকুকা এটা তো বলেন না হ্যাঁ তাহলে এটা বোঝা গেল যে আল্লাহ তালাম এবং আরবরা কোনদিন এই কালামের সঙ্গে পরিচিত নয় কেউ কোন মানুষ এটা রচনা করে না তাহলে এটা কালাম কার আল্লাহ ফিট করে এটা ফিট করে ফেলেছে কেউ বলে নাই এটা এটা অদ্ভুত ইট ডাজেন্ট ম্যাচ নো বডি আরবদের মধ্যে কেউ বলে নাই যে খামাখা এটা উল্টা পাল্টা আলিফুলাম আলিফুলামরা হামিম এগুলা তো কোনো এটা আল্লাহটা দেওয়ার তিনি এগুলা উল্লেখ করেছেন হে মানুষ দিস ইজস অফ আল্লাহ এবং আরেকটি আপনারা শুনেছেন যখন হরুমোকাত আসে তারপর মেসেজটা কি এইটা কোর আন সংক্রান্ত কথা আলিফলাম এরকম ফারুফ আসলেই তারপরে যে বিষয়টা ওই আলা উল্লেখ করেন যে বাক্যে আল্লাহ যে কথাটা বলেন সে বিষয়টা কি কিতাব কিতাব আল হাকিম এইখানে কি আছে র আলিফলাম রিলক আয়াতিল হাকিম এইগুলো হচ্ছে এই কোরআন এই আয়াতগুলো সবগুলো এমন কিতাব থেকে যে কিতাবটা হাকিম এখানে হাকিম বলতে আল্লাহ তালাকে বোঝানো হয়নি আল্লাহ নাম আছে হাকিম কিন্তু এখানে হাকিম হচ্ছে কিতাবের কিতাবের গুণবাচক নাম কিতাবের বিশেষণ এটি একটি এমন কিতাবের আয়াত যে কিতাবটা জ্ঞানী পরিপূর্ণ জ্ঞানময় কিতাব অত্যন্ত জ্ঞানের ভান্ডার যে কিতাব সেই কিতাবের আয়াত হচ্ছে এইগুলো যেগুলো তোমাদেরকে নাজিল করা হচ্ছে তোমরা পড়ছ তেলাওয়াত করছো এর চেয়ে বড় জ্ঞান পৃথিবীতে কি আছে বলেন তো কত রকমের সাইন্স পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কিন্তু কোরআনের জ্ঞানের কাছে তুলনা করলে যদিও মানুষের অনেক কিছু মানুষ নতুন করে ইনভেন্ট করেছে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে বিজ্ঞানের অনেক বই পুস্তক আছে কিন্তু সবগুলো এক পাল্লায় রাখেন আর পালে রাখেন দেখবেন এত মৌলিক সত্য কথা মানুষের জন্য শুধু জ্ঞানের টেকনোলজি তো দরকার আছে কিন্তু খালি টেকনোলজি সবকিছু ইকোনমি ইকোনমি ইকোনমি খালি সারাদিন ইকোনমির স্লোগান খালি ইকোনমি হলেই চলবে মানুষের জীবনে ইকোনমি লাগে টেকনোলজি লাগবে মানুষের জীবনে আরও অনেক কিছু সোশ্যালাইজেশন লাগবে মানুষের জীবনে অনেক রকমের মানে আকিদা বিশ্বাস আইডিওলজি মরালিটি সঙ্গে লাগে এ সব আধার কোন কিতাব এটার সঙ্গে কোন কিতাবের তুলনা হয় না এই এইটা মূল কিতাব মূল জ্ঞান এইটা শেখার পরে যদি মানুষ আরো অনেক জ্ঞান অর্জন করে সেগুলো সব সেকেন্ডারি ভেরি হেল্পফুল সেগুলো অনেক উপকারে আসবে কিন্তু কোরআনার জ্ঞান যদি না থাকে আর বিভিন্ন জ্ঞানে অনেক এক্সপার্ট হয়ে যায় তার জ্ঞানের মধ্যে পূর্ণাঙ্গতা আসবে তার জ্ঞান থাকবে ইনকমপ্লিট অর্ধ সে একেবারে নাসার সবচেয়ে বড় সাইন্টিস্ট হয়ে গেছে একেবারে সে রকেটকে নিয়ে চাঁদে যেতে পেরেছে বহু দূর কিন্তু সে জানে না যে তার শরীরটাকে কেমনে পাক করতে হবে গোসল ফরজ কেমনে করতে হয় না পাক শরীর নিয়ে হয়তো চাঁদে চলে গেছে মূল জিনিসটাও জানে না কোন আল্লাহ তাকে সৃষ্টি করলো কোন আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছে সেটাও জানে না যে মানুষ তার জ্ঞানের একটা টেকনোলজি টেকনিক্যাল সাইড অনেক দূর জ্ঞানে গেল কিন্তু তার সমস্ত জ্ঞানের মূল জিনিসটাকে সে মিস করে ফেললো এই কোরআন এসেছে পৃথিবীর মানুষকে এত জ্ঞান দিতে মূল জ্ঞান দিতে ওয়াহের জ্ঞান সবচেয়ে বড় জ্ঞান সবচেয়ে বড় নলেজ সেই কিতাবের কথাই পরে আয়ত আল্লাহ বলেছেন এই কিতাব পাঠিয়েছি শিক্ষক পাঠিয়েছি মানুষের জন্য খুবই আশ্চর্যের খবর হয়ে গেল যে আমি তাদের মধ্য থেকে একজন মানুষকে ওহিন করেছি আর ওহিনাজিল করে কি বলেছি যে মানুষকে সতর্ক করো সাবধান আর যারা ইমান এনেছে তাদের কি সুসংবাদ দাও গুড নিউজ দাও কি গুড নিউজিহীম তাদের রবের কাছে তাদের জন্য মজবুত উঁচু আসন তৈরি করে রাখা আছে সম্মানিত হয়ে মানাজ অনেক সম্মানের ব্যবস্থা তাদের জন্য আল্লাহ জান্নাতে করে রেখেছেন এত সুন্দর তার জন্য মেহমানদারী ইন্তজার করছে এই সুসংবাদ দিতে এত সুন্দর ওয়াহী। কিতাব এগুলো নিয়ে যে নবী আসলেন লোকেরা কাফেররা বললো এই লোকটা একটা সুস্পষ্ট জাদুকর ছাড়া কিছু না জাদুর ভেল কি দেখার কেন ওহির জ্ঞান অস্বীকার করে তারা কিছুতেই রাজি হলো না ওনার এই ওহিকে নিতে তারা মনে করলো ইরা মিনহুম তাদের মধ্য থেকেই একজন মানুষ হঠাৎ করে নবী হয়ে যাবে এটা কেমন কথা সেও মানুষ আমরাও মানুষ সে নবী হয় কেমন আবার তাদের দৃষ্টিতে নবী হতে হলে মানুষ হওয়া যায় না অন্য কিছু হওয়া লাগে এখন এই জমানায় অন্য কিছু মুসলমান এই মুসলমানদের কথা আর কাফের কথা মিলে যায় দেখছেন কিনা নবী তো মানুষই হবে এই কথাই তো কাফেররা মানতে পারেনি তো তুমি মুসলিম হয় কেমনে বলো নবী মানুষ না নবী অন্য কিছু এটা কেমন কথা তো পৃথিবীর মানুষ মনে করেছে কাফেররা যে নবী হবে ফেরেস্তা জাতীয় কিছু আল্লাহ তালার সঙ্গে সরাসরি সম্পর্কে তার কাছে হয়। ভাত খায় তরকারি খায় ঘুমায় হাতে বাজারে যায় মা লাম আসওয়নি নাকি নবী উনি আবার বাজারেও যায় তো এরকম লোক নবি হয় কেমনে এরকম ধারণা তাদের কাছে ছিল কিন্তু আল্লাহ তাল্লা যদি ফেরেস্তাকে নবী হিসাবে পাঠাতেন তাহলে মানুষ কি বলতো আরে আপনি তো ফেরেস্তা আপনার কোন দুনিয়ার খবর নাই এত সুন্দর আমল করতে পারেন আমরা কেমন করবো মানুষ হয়ে দেখেন কেমনে আমল করতে পারেন দেখা যাবে মানুষ এরকম চ্যালেঞ্জ করতে তখন এখন যখন ফেরস্তানবী পাঠান নাই মানুষ নবী পাঠিয়ে বলেন যে আরে মানুষ কম আবার নবী হয় মানুষকে নিয়ে কি মুশকিল দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এই দুনিয়ার মানুষকে নিয়ে যে কিভাবে আল্লাহ তালা সবর করেন মানুষের এই সীমা লঙ্ঘন আপনি যদি জনকে চালান তাহলে বুঝেন দশজনটা ঠিক রাখা কত কষ্ট তার আল্লাহ রাবুল্লা আলমীর কি পরিমাণকে সুযোগ দেন যে আল্লাহ চাইলে মানুষকে তাহলে মানুষকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য মেসেজ পাঠানোর জন্য নবীকে পাঠানো হয়েছে না মানুষকে সতর্ক করো অবাসের পারে সুসংগত দাও তাহলে নবীর কাজ হচ্ছেন সমস্ত নবীদের কাজ গোটা দুনিয়ার মানুষের কাছে দুইটা খবর দেওয়া যে আল্লাহর হুকুম না মানলে আল্লাহর শানে যদি কেউ পেয়াদি করে সেবা লঙ্ঘন করে আল্লাহকে না মানে তাহলে তার জন্য অনেক খারাপ খবর আছে আর আল্লাহ তালার কথা মানলে আল্লাহর শরীরকে অবলম্বন ফলো করলে অনুসরণ করলে তাদের জন্য সুসংবাদ আছে এই খবরটা পৃথিবীর মানুষের জন্য অনেক বড় খবর এত বড় খবর দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠানো হয়েছে এখন পৃথিবীর মানুষের কাছে এই খবর দেওয়ার দায়িত্ব কার কোন নবী খবর দেবেন এখন আর কোন নবী এখন আছেন দায়িত্ব আমাদেরকে মুসলিম উম্মা কুন্তুম মারুফ উন্নাস মরুন মা হাউন মারুফ কাজ করলে তো মানুষ ডানাতে যাবে মুনকার করলে জাহান্নামে যাবে ওই বাসির নদীর খবর এখানে আছে। তাহলে এই উন্নতকে এখন মানুষকে এই খবর দিতে হবে আল্লাহর খবর খবর ওয়াহির আল্লাহের কি হবে মৃত্যুর পরে সেই খবর কোন আল্লাহ করেছেন কেন করেছেন এই খবর এই খবর দেওয়ার দায়িত্বকার এই উন্নত এটাকে আমরা দাওয়াতি কাজ বলি বিশেষ করে যখন আমরা অমরচৃন্দ্রের ভিতরে বসবাস করি এই দায়িত্বটা আমাদের প্রতি কত বড় এখন আমরা খালি এঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্টের কথা বলি হবে তাদের আমরা উঠাবসার মধ্যে আমাদের একটা টার্গেট কি থাকবে কিভাবে আমরা কথা বলি আমরা যদি ব্যবসা বাণিজ্য করি তারা কাস্টমার হয় আমরা বিক্রেতা হই তাহলে আমাদের দাওয়াতি কাজের সুযোগ নিতে হবে সবসময় খুঁজে কথা সুন্দর লেকচার দিয়ে ওয়াজ করে দাওয়াতি কাজ করতে হবে আচার ব্যবহার লেনদেন সততা অনেস্টি এগুলোর মাধ্যমে কি করব ইসলামের দাবাত আমরা এই জাতির কাছে পৌঁছিয়ে দেব এই জন্যই আল্লাহ মুসলিম উম্মদকে তৈরি করেছেন যেজন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা ওয়াহি দিয়েছেন সেই উদ্দেশ্যেই সেই কাজ করার জন্য তার উম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু খাইরা উম্মেন এই কারণে আমরা এই কাজ কতটুকুন করি কতটুকু সচেতন আছি কেউ আমরা তো অনেকেই বলি যে আমি আর কি পারবো আমিতে এত ভালো ভাষাও ইংলিশও জানি না না জানলেও কিছু তো নিজের ঠেকা ঠোকা জন্য ইংরেজি কাম চালিয়ে ডাক্তারের সঙ্গে ইংলিশে কিছু বলি না ডাক্তারের কাছে গেলে ইংলিশে বলা লাগে না পারলে আমার ছেলেকে নিয়ে যাই তো এই জন্য আমি আমার ছেলেকে দিয়ে নিয়ে যাই যদি অন্য কোন জায়গায় যেতে হয় তা আমার ছেলেকে ব্যবহার করে কথা বলতে পারবো দরকার হলে তা এই মানুষের কাছে আমাদের এই পয়গ্রাম দিতে হবে আমাদের নবীজি সাল্ল আসাল্লামকে আল্লাহ তালা যে পাঠিয়েছেন ওনার রেখে যাওয়া কাজকে আমাদের করতে হবে এই কাজ যারা করবে এবং এই কাজে নিজের এই গ্রহণ করে যারা এমন করবে তাদের জন্য আল্লাহ তারা পুরস্কার ঘোষণা করে দিচ্ছেন যে তাদের জন্য তাদের রবের কাছে অত্যন্ত উঁচু আসন তৈরি করে রাখা আছে সম্মানিত হয়ে পুরস্কৃত করার জন্য তাদের জন্য আল্লাহ সব ইন্তজাম করে রেখেছেন আর যারা তার উল্টো দিকে আছে এই কথাকে বিশ্বাস করে না কাজকে বিশ্বাস করে না অস্বীকারীদের জন্য আল্লাহ শাস্তি রেখেছেন তারা বলে ইন্দিন এই লোকটি হচ্ছে বড় নবী করিম সালকে তারা কয়েকটি অপবাদ দিয়েছে ইসলামের হক কথাকে মোকাবিলা করার জন্য তাদের মিডিয়া পাবলিসিটি করেছে কি কি জিনিস এক নম্বর বলেছে এখানে জাদুকর কোন কোন জায়গা বলেছেন সায়ের কবি খুব ভালো সাহিত্যিক সুন্দর করে মিলে মিলে ছন্দ আকারে করা মাজনুন তার কথা ঠিক মাথা ঠিক নাই তাকে জিনে পেয়েছে জিনে পেলে মাজনুন হয় পাগল জিনে ধরা লোক তোমরা তার কথা শুনো না তাহলে তাদের মিডিয়া তখনও আরব দেশের মিডিয়া যেটা ছিল কবিতার মিডিয়া ছিল সাহিত্যের মিডিয়া ছিল ওনার বিরুদ্ধে তারা সমানে করেছে আমরা মনে করি মিডিয়া প্রায় শুধু এই জমানায় ইসলামের বিরুদ্ধে লাগছে আর আগের জমানায় এগুলো ছিল না এরকম নাকি ঘটনা নবী করিম সাল্লামের বিরুদ্ধে যেরকম অপপ্রচার হয়েছে এখন যা হয় সেই তুলনায় অনেক বেশি হয়েছে বলতে পারেন আপনি অফকোর্স এখন মানে মডার্ন টেকনোলজি উপায় উপকরণ বেড়ে গেছে ঠিকই কিন্তু মানুষের মধ্যে ইসলামের ব্যাপারে দুঃশনি করার প্রবণতা প্রত্যেক যুগে যুগে ছিল নবীদের যুগে ছিল আমাদের যুগে হয়েছে তার আশ্চর্য হয়ে গেছে আজ কিভাবে সম্ভব তাদের আশ্চর্য হওয়ার অনেক কাহিনী তার একটা কি এসেছে আল আজ আল্লাহ সমস্ত এতগুলো আমাদের আছে সবগুলোকে ফেলে দিয়ে এত মহাবুদের কোন দরকার নাই খালি একজন মাহবুদ কেমন সম্ভব বল তারা আশ্চর্য হয়ে যায় যে আমাদের এতগুলো মধ্যে থেকে যায় মনে হয় যেন বিপদে পড়ে যায় এত মহবুদ মিলেও আমাদেরকে হেল্প করতে পারে না আর এক আল্লাহ নাকি সব করে গেলে আশ্চর্য কথা তাদের কাছে সে দেখ এমন ভাবে মজবুত হয়েছে যে এক মাহবুদ দিয়ে চলতে পারে না ওকে এরকম ভাবে তারা আশ্চর্য হয়ে গেল অস্বীকার করলো জাদুকর বলল। এই দাওয়াতে দিনের কাজ যেন না চলে মানুষ যেন গ্রহণ না করে বিভিন্ন অপবাদ দিয়ে মিডিয়া মাধ্যমে তারা পাবলিসিটি শুরু করে দিল আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে বুঝান আরো করানায় আল্লাহর পরিচয় দিচ্ছেন যে এই নবী তো নিজের দিকে ডাকে না নবী কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে তোমরা যদি নবীকে অস্বীকার করো তাহলে তো আল্লাহ যে পাঠিয়েছেন আল্লাহর সঙ্গে তোমাদের এই অস্বীকার হয়ে গেল আল্লাহকে তোমরা চিনেছ কোন আল্লা তিনি ওই আল্লাহ যিনি আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন ছয় দিনে ছয় দিন লেগেছে জমিন এবং আসমানকে সৃষ্টি করতে এত বিশাল সৃষ্টি মাত্র কয় দিনে দিনে কেউ কে বলবে কোন আল্লাহ রব আল তিনি হাকিম তিনি মোকাম্মল ভাবে সৃষ্টি হয়ে যাবে তার জন্য তিনি সেভাবে ব্যবস্থা করেছেন এত বিশাল সৃষ্টি ছয় দিনে করা আল্লাহ রবুল্লা আলমীর পক্ষেই সম্ভব আর এমন একজন সত্তা একজন মাত্র সত্তা এত বিশাল সৃষ্টি যিনি করেছেন সে আল্লাহ সম্পর্কে তোমরা এখন চিনতে পেরেছ তাকে কত ক্ষমতা তার সঙ্গে যদি তোমরা তার নবীকে যদি অস্বীকার করে তিনি পাঠিয়েছেন তোমরা তার সানে কত বড় বেদবি করলে আল্লাহ আরস ছয় দিনের সৃষ্টি করে আল্লাহ তালা কি করলেন আরসের মধ্যে সমাসীন হয়েছে। তিনি আর সে সমাসীন হয়েছেন তিনি আরশে সে আছেন আরসের মধ্যে কি করেন তিনি আরসটা কেমন তিনি কোন হালতে থাকেন আরশের মধ্যে ইত্যাদি আমাদের জানার সুযোগ আছে ইস্তেয়া সমাসীন হয়েছেন এদুর পর্যন্ত তরজমা শেষ এই ইসতেওয়ার অর্থটা কি কেমন আল্লাহ কি করেন তিনি কি শুয়ে থাকেন না বসে থাকেন না দাঁড়িয়ে থাকেন না হাঁটা হাঁটি করেন না এগুলো সমস্ত সৃষ্টির সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট আল্লাহ সঙ্গে একটা না জন্য আপনাদের মনে আসলে অনেকবার আমরা বলেছি আবার রিপিট করি ইমাম মালিককে যখন জিজ্ঞাসা করা হল কাইফ আল ইস্তিওয়া আল্লাহ যে ইস্তিওয়া আর সে সমাসীন হয়েছে সেটা কেমনে কোন হালতে একটু ব্যাখ্যা করে বলবেন তখন ইমাম মালিক কি বললেন রহেমা উল্লাহ আরবি আছে এটা সাধারণত সবাই বুঝে কিন্তু কেমন কোন হালতে আল্লাহ থাকেন কাইফ বিস্তারিত বর্ণনা মাঝুল আমাদের কারো জানা নেই আমরা কি আল্লাহ তালা সবকিছু জানতে পারবো এদুর জ্ঞান আমাদের আছে কত ছোট জ্ঞান আমাদের আমরা পিছনে কিছু দেখি না এই দুনিয়াতে থাকা অবস্থা আমরা পিছনে কি তাও দেখি না তো আমার পক্ষে কিভাবে এত মহান সব কিছু জানা সম্ভব তাহলে তার সম্পর্কে বিস্তারিত জানা যেটা তিনি বলেন না এর বাইরে জানার চেষ্টা করা সম্ভব নয় কারণ এত বিস্তারিত তিনি আমাদের জন্য বলেন নাই এটা আমাদের অজানা ইমান আর এই ইস্তেয়ার প্রতি ইমান আনা তিনি যা বলেছেন আরো সে সমসীন হয়েছেন এতটুকু অন্য কোন ধরনের দ্বিধা তর্ক বিতর্ক না করে এই কথার উপরে এদ্যুর উপরে ইমান আনা আমাদের প্রতিব আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রশ্ন করাটাই অসু আলু আনহু বেদ আহ এই বিষয়ে আরো বেশি প্রশ্ন করা তর্ক বিতর্ক করতে থাকা বেশি ডিসকাশন করা এটাও কি বেদাহ এটাও একটা ডেভিয়েশন এটা দিন থেকে দিনের ভিতরে ফিটনা সৃষ্টি করা সরে যাওয়ার একটা লক্ষণ এটা কোন রকমই এলাউড নয় এই ধরনের কোয়েশন করা এরকম প্রশ্ন করাটাই ঠিক না তারপরে তিনি তাকে বললেন ও মা আমার মনে হয় তুমি বেদা আতকারী কোনো মানুষ হবা এখানে বসে থাকলে আমার করবা গেট লস্ট আউট কারণ বেদাৎকারীকে জায়গা দিলে যদি তার মাথায় বেদাতি চিন্তা থাকে সে এটা সম্প্রসারণ করবে এটাকে ছড়িয়ে দিব অন্য মাথায় ঢুকিয়ে দিবে ইমামরা এভাবে শক্তভাবে বেদাৎ বেদাতিদেরকে মোকাবিলা করেছেন তাহলে তিনি আল আমর এখন তিনি কি করেন সমস্ত কিছুকে বিষয়গুলোকে তিনি সৃষ্টি সমস্ত বিষয়কে তিনি নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন কন্ট্রোল করেন সমস্ত কিছু আল্লাহর কন্ট্রোলে পরিচালিত হবে সমস্ত কিছু আল্লাহ রাবুল আলমের সবকিছু চাবি কাঁচি আল্লাহ হাতে আর কেউ নাই এখানে এখানে কোন কোনো জায়গায় আছে পৃথিবীর দায়িত্ব কিছু আবদালকে ভাগ করে দেওয়া হয়েছে এরকম মাঝে মধ্যে কথাবার্তা শোনা যায় কোন কোন জায়গায় কোন কোন মাজারকে আলাপে অনেক দায়িত্ব দিয়েছেন মানুষের সুখ দুঃখ বিপদে উদ্ধার করার জন্য আমর সমস্ত বিষয় আল্লাহর কন্ট্রোলে তার পরিচালনায় তিনি সবকিছু তার হুকুমে প্রত্যেকটি জিনিস চলে উঠে বসে ইল্লা কেউ নাই সুপারিশকারী আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ ছাড়া কেমন মানুষ যখন নিপতিত হবে গুনাগাররা যখন আটক হয়ে যাবে তখন তারা চিন্তা করবে আহারে কেউ আসেনি আল্লাহর কাছে আমাকে এখন পার করে দিতে সুপারিশ করতে কেউ আসে কিনা কেউ পারবে কেউ পারবে না হ্যাঁ কেউ কাউকে যদি আল্লাহ তালা পারমিশন দেন তাহলে সে পারবে মা কোন কে আছে কারো জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ পারমিশন ছাড়া তা এখন আমরা যদি মদিনা তৈবাতে যাই কোন কোন কিতাবে লিখছে সাফা আল্লাহর হাতে এটা এত সত্য ক্লিয়ার করানোর কথার পরেও বলে ওইখানে গিয়া ইয়া রাসুল্লাহ আমার কেমন একদিন সাফায়াত করবেন তাহলে আমি ওইখানে গিয়ে কি দোয়া করবো ইয়া রাসুল্লাহ ওনার কাছে বলবো না ইয়া আল্লাহ আল্লাহর বলব যে আল্লাহ আপনার নবীকে আমার জন্য তিনি আমার জন্য সুপারিশ করে সাফাদ করে কাছে এই সাথে মিলে আর কেউ যদি বলে যে হ্যাঁ কি বলেন আল্লাহ নবী তার কাছে সুপারিশ করে পারমিশন নাই কি বলেন তাহলে আপনি নবী নবীর কোন সম্মান দিলেন না উল্টা পাল্টা কোরআন থেকে দূরে গিয়ে মানুষ আল্লাহ নবীকে সম্মান আরেক ডিগ্রি বাড়াই দিবে আল্লাহ নিজে পরিষ্কার বলে দিয়েছেন তিনি তার হাতে এই পারমিশন আছে। আল্লাহ লিস্ট দেবেন ক্রাইটেরিয়া দিবেন সব নবীদেরকে যে জন্য করতে কোন কোন আমল থাকলে সবকিছু আল্লাহ পক্ষ থেকে পারমিশন হওয়ার পরে যতটুকুন আল্লাহ পারমিশন দিবেন ততটুকুন তিনি সুপারিশ সাফায়াত করতে পারবেন এই অথরিটি আল্লাহ সব কেউ কেউ বলবে ঠিক আছে তো অমুক বুজুর্গ কেউ আল্লাহ সুপারিশ করার জন্য জানি যে সুস্পষ্টভাবে এসেছে এখন অমুক এক বুজুর্গ পাওয়া গেল আমাদের এলাকায় আপনার এলাকায় আরেক বুজুর্গ আছে অমুক এলাকায় অমুক বুজুর্গ আছে তাকে যে আল্লাহ পারমিশন দেবেন সুপারিশ করার জন্য এই খবর আপনার কাছে আমার কাছে কোন তরিকায় এসেছে কোন অহিনাজিল হয়েছে এই জন্য দাবি করে যে অমুকের উচিলে আমরা পার হয়ে যাব হ্যাঁ অমুকে বিরাট এক জাহাজ নিয়ে এসে চিন্তা করবেন না সমস্ত নিয়ে এক সঙ্গে জান্নাতে যাবেন না তিনি নিজেও বলেন যে আমি আপনাদেরকে রেখে জানলাতে যাব না ইয়া আল্লাহ এত বড় সাহস আবু বকর রাহ আনহু নিজে তা জান্নাতে যেতে পারবেন কি না এই চিন্তায় তিনি নিজে অস্থির একটা ঘাসের টুকরাকে হাতে নিয়ে বলেন যে ঘাস তোমার কি কত ভালো তোমাকে তুমি সবুজ থাকলে একটা ছাগল ভেড়া আসলে আখেরাত নাই আর যদি তোমাকে ভেড়ায় ছাগলে না খায় বেঁচে থাকো মানে তুমি শুকিয়ে মরে যাও তাহলে একসময় হয়তো ওইগুলা জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে তাও তোমার হিসাব নিকাশ সব শেষ কিন্তু আমি মানুষ আমাকে আখেরাতে উঠতে হবে হিসাব দিয়ে আমি পার হতে পারবো কি না এই চিন্তা আবহাওয়া আর আমাদের দেশের অমুক দেশের কিছু বুজুর্গ মানুষকে জাহাজ ধরেকুমফ এই যে আল্লাহ যিনি জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে আর যিনি মালিক যিনি সমস্ত কিছু পরিচালনা করেন সেই আল্লাহ হচ্ছে তোমাদের আল্লাহ সেই আল্লাহ তোমাদের মাবুদ ওই আল্লাহর সবাই ওই আফালা কারণ তোমরা কি বুঝো না শিক্ষা নিতে চাও না যে মাবুদ হওয়ার উপযুক্ত কে কয়জন আর কারো মাবুদ হওয়ার কোনো যোগ্যতা আছে ক্ষমতা আছে কক্ষণ নয় তোমরা যদি এখন আজকে মাহবুদ আল্লাহকে না আল্লাহকে না অনেক কিছু পকেটে ঢুকানো যায় সারা দুনিয়া ক্ষমতার অনেক কিছু নিয়ে আসা যায় তো আল্লাহকে দরকার কি পৃথিবীর অমুসলিম অনেক যারা আছে বড় বড় কিছু যারা মালিক হয়ে গেছে তারা কি মনে করি যে আল্লাহর দরকার আছে তারা তো মনে করার দরকারই নাই সব তো আমাদের শক্তি দিয়ে ব্যবহার করে হয়ে যাচ্ছি তো আল্লাহ তালা মানে কয়েকদিনের জন্য দিলাম তো একটু দেখি কেমন করো ইলাই হে মার্জো তোমরা সবাই তার কাছে একদিন যাবে জমা হবে সেখানে গিয়ে ওই খবরটা হবে আজকে আমি সেমা করলে অন্যায় করলে না মারলে যখন তখন শাস্তি দিয়ে সব বন্ধ করে দেই না আমি তোমাদেরকে আফটার সার্টেন এক্সটেন টাইম দিচ্ছি ফ্রিডম দিচ্ছি কতদিন তোমরা এটা এনজয় করবে তারপরে তোমাদেরকে আমার কাছে আসতে হবে সেদিন আমি সব প্রশ্নের উত্তর নেব এই যে আল্লাহর কাছে আসতে হবে দেখা হবে এই ওয়াদা যেটা আল্লাহ বারে বারে করেছেন এই কথাটা কি হক না মিথ্যা সবাইকে হাজিরা দেওয়া লাগবে যারা বিশ্বাস করি তাদেরকে হাজিরা দেওয়া লাগবে আর যারা বলে কোনোদিনে বিশ্বাস করি না আমি ওখানে যেতেও চায় না যাওয়া নাই কিছু নাই নাই দুনিয়া শেষ বিশ্বাস কিছুই করে না তাকেও সেখানে যেতে হবে। তার সঙ্গে আল্লাহ পড়া লাগবে। উল খাল যিনি সৃষ্টিকে প্রথম করেন আমাদের প্রথম সৃষ্টি কে করেছেন আল্লাহ দ্বিতীয় সৃষ্টি কে করবেন আল্লাহ যাতে করে যারা ইমানদার কাজ করেছে তাদেরকে আল্লাহ ইনসাফ এর ফায়সালা অনুযায়ী সুন্দর পুরস্কারে পুরস্কৃত করতে পারেন এত কষ্ট করে ইমানদাররা কত সবর করতে হয়েছে আল্লাহর পথে চলতে গিয়ে কত কষ্ট হয়েছে কিন্তু তারা কন্টিনিউ করেছে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন সেই পুরস্কার দেওয়ার জন্য আখ রাত লাগবে আর যারা কুফরি করেছে বিশ্বাস করেনি আল্লাহ তালার উপরে অবিশ্বাস করেছে ওই মানতে চায়নি আল্লাহ নবীকে বিশ্বাস করেনি আখেরত বিশ্বাস করেনি তাদের জন্য সারাবিন হামিন পান করার জিনিস আছে এমন পানীয় যেটা মারাত্মক গরম পানীয় যাহার নামে জ্বলতে জ্বলতে পিপাশায় যখন চিৎকার করবে পানি পানি করে যখন চিৎকার করবে তখন পানি দেওয়া হবে পানিটা কেমন গরম বাঁচবে পানি মুখের কাছে নিলে পানি খাওয়ার আগেই ঠোঁট গুলো গলে পড়ে যাবে নিচে তখন তারা পান করতে চাইবে না জোর করে ঢুকিয়ে দেওয়া হবে সমস্ত কিছু জোলে পরে পেছন দিকে হামিম এইরকম কঠিন আজাব দেওয়া হবে বিমা কেন কেন আল্লাহকে মানতে অস্বীকার করেছে তিনি সেই আল্লাহ যিনি সূর্যকে তৈরি করেছেন দিয়া দিয়া এক ধরনের লাইট যে লাইট পিছনে আগুন থাকে আরেকটা হচ্ছে ও কামারা নুরা চন্দ্র একটা লাইট যে লাইটের পিছনে আগুন নাই দেখেন দুটোই লাইট সূর্য লাইট চন্দ্র লাইট সূর্য আলো চন্দ্রের মধ্যেও চাঁদের মধ্যেও আলো আছে সূর্যের আলোটার মধ্যে গরম আছে গরম মানে আগুনের মত আপনি যদি যখন আরব দেশে যান ফোরটি ডিগ্রি ফোরটি ডিগ্রি যখন থাকে কিরকম গরম লাগে আগুনের থেকে কম গরম লাগে নাকি মাথার উপরে যদি আপনি ডিম রাখেন ডিমের যদি মামলেট করতে আমলেট করতে চান মাথার মধ্যে করতে পারবেন এত গরম এই যে হিট যে হিটের মধ্যে আগুনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় তাই না এই জন্য এটা হচ্ছে দিয়া যেটা মানুষকে গরম যেটা মানুষকে ফিল করে কিন্তু চাঁদের গরম কোন পেয়েছেন পূর্ণিমার চাঁদে কত গরম হয় এটা শুধু এটার মধ্যে কোনো হিট নাই গরম নাই এই দুটো নূর এবং দিয়ার মধ্যে পার্থক্য আর কেউ কেউ আধুনিক তফসিলে যেটা বলেছেন যে দার ইজ এ সায়েন্স হেয়ার বর্তমানে যে সাইন্স মানুষ আবিষ্কার করেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই ইস দা অরিজিনাল লাইট অব দা মুন সূর্যের আলোটা ওখানে করার তাই না তো এই জন্য ওইটাকে শুধু নূর বলা হয়েছে যে অরিজিনাল আলোর জন্য লাইট লাগে মানে আগুন লাগে হিট লাগে এই চাঁদের ওটার মধ্যে কোন হিট লাগে না কারণ নিজস্ব নয় যে একটু লাইটের এর মতো আছে এটাকে এই জন্য দুটো শব্দ এসেছে দিয়া শামস সূর্যের জন্য কামারের জন্য চাঁদের জন্য নূর শব্দটা এসেছে যেখানে কোনো হিট থাকবে না আলো দুই চাঁদেরটা একরকম আর সূর্যের টা আরেক রকম চাঁদের সার্ভিস হচ্ছে দিনে রাত্রেবেলা মানুষকে একটুখানি আলো দেবে কিন্তু তার আরো বড় কাজ আছে আর সূর্যের কাজ তো অনেক বড় কাজ পৃথিবীর মধ্যে দিন কখন হবে সেটা তৈরি করা দিন কয়দিন গুলো একদিন পুরো হলো না কয়দিন গুলো হিসাব করার জন্য দিনের হিসাবের জন্য কোনটা লাগে সূর্য লাগে আর এই সূর্যের দিনের হিসাব করে করে মাস গণনার জন্য আল্লাহ দৃষ্টিতে চন্দ্র লাগে উনত্রিশ দিনে তিরিশ দিনে হয়ে গেলে তখন মাস গণনা করা হয় অনেক কাজ আছে এই সূর্য কারণে দিন চন্দ্রের কারণে মাস এবং বৎসর এগুলা যাতে তোমরা গুনতে পারো আর চাঁদ কে আল্লাহ তেরো তারিখের রাত্রে পূর্ণিমা আবার আস্তে আস্তে করে কমতে থাকবে কমতে কমতে আবার আমস্যা আবার নাই হয়ে যাবে এই যে মঞ্জিল অতিক্রম করে এগুলো থাকার কারণে সুবিধা হয়েছে আদাদা আদা শ্রেণী হিসাব তোমরা হিসাব রাখতে পারো ক্যালেন্ডার গণতে পারো হিসাব নিকাশ রাখা বছর মাস সপ্তাহ দিন রাত এগুলো গণতে সুবিধা আল্লাহ এই জন্য একটা সিস্টেম করে দিয়েছেন চন্দ্র সূর্যের মধ্যে লাইট ছাড়াও আরো আমাদের দিন তারিখ পঞ্জিকা গণনের সুযোগটা আছে এত কিছু যিনি একটি লাইট সারা দুনিয়াকে আলোকিত করে কত বড় লাইট চাঁদের একটা লাইট সারা দুনিয়াকে আলোকিত করতে পারে এত আলো দিতে পারে কেমন লাইট আল্লাহ কুদরত চিন্তা না। করোনা ইক এই সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সত্য হক প্রত্যেকটি জিনিস তিনি যে সষ্টা এই কথাটাও হক সৃষ্টি দেখলেই চাকে চিনা যায় এত সুন্দর লাইটে এমনি সৃষ্টি হয়ে গেছে অটোমেটিক্যালি বিগ ব্যাং এত সুন্দর সূর্য হয়ে গেছে তোমাদের জন্য এই আয়াত গুলোকে সমস্ত প্রাকৃতিক চিহ্ন গুলোকে আল্লাহ তালা তাফসিল করে বিস্তারিত ব্যাখ্যা করে করে বলেন ওই কৌমের জন্য যারা এল শিখতে চায় যারা জানতে চায় যারা শিখতে চায় যে সত্যি তো এত সুন্দর করেছেন অবশ্যই তার ইবাদতেন আমাকে তার ইবাদত করতে হবে নিশ্চয়ই চন্দ্র সূর্যের কথা আসলো এরপরে দিন যায় রাত আসে রাত যায় আবার দিন আসে মাঝখানে কোনো গ্যাপ আছে নাকি ন কি সুন্দর একটা সাইকেল ঠিক করে দিয়েছেন এছাড়া আকার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে অনেক নিদর্শন নমুনা আছে প্রমাণ আছে আল্লাহকে চিনতে সৃষ্টিকর্তাকে আবিষ্কার করতে ওই কমের জন্য যারা একটা কুন লেকাউমি একটা কুন যারা শক্তি আল্লাহকে ভয় করতে চায় এত মহাশক্তিশালী আল্লাহ তার হুকুমকে আমি মানবো না তার ইবাদত আমি করব না তার না প্রমাণ আমি করব তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে যারা চিন্তা করে তো ইগুনে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করেছেন তখন এই প্রশ্নটা আসে না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমাকে তাহলে এই দিনে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করতে হবে জেন ইনসানকে তোমরা কি মনে করেছ আমি তোমাদের কি এমনি সৃষ্টি করেছি বেহুদা এমন কোন মহৎ উদ্দেশ্য নাই উদ্দেশ্য লক্ষ্য নাই আর তোমরা আমার কাছে কোনোদিন ফেরত আসবে না ফেরত আসতে হবে নিশ্চয়ই যারা আমার সঙ্গেতে দেখা হবে আখেরাতে এই আশা ভরসা তারা রাখে না আমার সঙ্গে দেখা করতে চায় না কাফের রাখি আল্লাহর সঙ্গে দেখা করতে চায় আখেরাতে চায় না আর তারা কি রতগির হাইয়া দুনিয়া দুনিয়ার জীবন পেয়ে তারা যে কত খুশি এইটাই তাদের জন্য যথেষ্ট খুব খুশি আখরা তো দরকার নাই বিহা খুব স্যাটিসফাইড দুনিয়ায় আমার এত সুযোগ সুবিধা এত ক্ষমতা এত টাকা পয়সা এত হাই পজিশন এত টেকনোলজি টিপা দিলে সবকিছু ঘটে যায় এগুলো পেয়ে কি হ্যাপি কি স্যাটিসফাইড আর এভাবে যারা আমার এই সমস্ত সৃষ্টির নিদর্শন আয়াত হয়ে থাকে আমার সম্পর্কে চিন্তাই করে না এই কে কেন সৃষ্টি করেছেন এগুলো কখনো চিন্তা করে না তাদের জন্য কি আছে তাদের ঠিকানা হচ্ছে জাহার নাম তারা যা কিছু কামাই করল দুনিয়াতে সমস্ত গোটা জীবনে যা অর্জন করেছে এর বিনিময়ে তারা কি পাবে জাহান্ন ইমানি হিম যারা আল্লাহর প্রতি ইমান এনেছে অনেক কাজ করে তাদের রব ইমান দ্বারা তাদেরকে হেদায়ত দেন ইমান দ্বারা আমরা হেদায়ত পাই দেখেন এই যে ইমান একটু যখন হয়ে যায় কমপ্লিট হয়ে যায় না হেদায়তান দ্বার যখন ইহাম্ম এই কালিমায় যখন বিশ্বাসী একজন মমিন হয় তখন তার হৃদায়ত পাওয়ার জন্য সে কোয়ালিফাইড হয়ে যায় হৃদায়তটা সারা জীবনব্যাপী অনেক লম্বা সময় আল্লাহর পথে টিকে থাকা শেষ মৃত্যু বরণ করা জামাতের দিকে যাওয়ার জন্য পুরো ফুল লাইন্স জার্নি হে এখন কেউ একজন ইমান আনলেই হে দায় কমপ্লিট হয়ে গেছে ন এর জন্য আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে কি বলি এর মুস্তাকিম প্রত্যেক দিন বলতে হয় কারণ আমি এই রাস্তায় তো আসি আবার আমি চেঞ্জ হয়ে যেতে পারি আল্লাহ মাফ করুন গোমরা হয়ে যেতে পারি দলার আমাদের ঢুকে যেতে পারি আর আমার লেভেল কেবল শুরু হয়েছে আমাকে অনেক দূর যেতে হবে হেদায়তের অনেক অগ্রসর পর্যায়ে আমাকে যেতে হবে আমি এখনো পেছনে পড়ে আছি যদিও ইমান আছে দুর্বল। যদি মোটামুটি লোকদের হয়ে যায় যে ইমান তৈরি করা যায় এত তেরোটি বছর গিয়েছে ইমান আমার সলেহাত করে করে যারা এগিয়ে থাকে অগ্রসর হয়ে যায় ইহাদি হিম রব্যহম বিমান হিম তাদের ইমানের কারণে তাদের রব তাদেরকে হেদায়ত দিবেন দুনিয়ার মধ্যে হেদায়তের রাস্তায় সেরাতে মুস্তাকিম নিয়ে শেষ পর্যন্ত আখেরাতে কোথায় পৌঁছে দিবে জান্নাত জান্নাতে ঢুকিয়ে দেবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সেফলি দুনিয়াতে ইবারের রাস্তায় থেকেছে কেমতের দিন যে সেরাত আছে যাওয়ার জন্য জাহান নামের উপরে দিয়ে যেতে হবে সে রাস্তায় সেফলি সে জাননাতে যেতে পারবে কাজে এই আখরাতে সেফলি জান্নাতের রাস্তায় পাড়ে দিতে হলে দুনিয়াতে সেরাতুল মুস্তাকিমের টিকে থাকতে হবে সেরাতুল মুস্তাকিমের টিকে থাকা খুব সহজ না অনেক কঠিন অনেক কঠিন আমাদের নাফসের অসবসা আছে শয়তানের ধোকা আছে লোভ লালসা আছে অমুসলিমদের দুশ্মনী আছে কত রকমের চ্যালেঞ্জ সবগুলোর মোকাবেলায় টিকে থাকা আল্লাহর আল্লাহ পাওয়ার জন্য নিজেকে করে জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়া থেকে আখড়াতে যাওয়া এই কাজ আল্লাহ তালা আমাদেরকে করবেন যদি আমরা ইমানের পথে টিকে থাকতে পারি দাওয়া হুম ফিহা সুমা সালাম জান্নাতে জান্নাতিদের কোন এবাদত কি নামাজ কালাম পড়তে হবে অনেক শ একটা কাজ তারা করবেন সোভানকাল এই দিকের চলতে থাকবে আর কোন কোন সময় আলহামদুলিল্লাহ পড়বে এই জাতীয় কিছু স্লোগান তাদের মুখে থাকবে সব সময় আল্লাহর এই প্রশংসা তারা করবে এতটুকুন জাতীয় এই আল্লাহ তসবি এবং আল্লাহ হাম শুধুমাত্র তাদের কথা আর সঙ্গে দেখা হবে যাদের আল্লাহ রাহিম তোমাদের দয়ালু রবির কাছ থেকে সালামের কাউল তোমাদের জন্য আসবে সালাম দিয়ে তোমাদেরকে করা হবে তাহাই আর সেখানে তাদের একে অপরের দেখা সাক্ষাৎ হলে শুধু সালাম ফেরস্তারা এসেই শুধু সালাম আপনি ফেরিস্তার সালাম পাবেন আপনি আল্লাহর সালাম পাবেন সুবাহ আল্লাহম জাল্লামিনুম কত বড় নিয়ামতের কথা আমাদের মতো এইরকম লোকদেরকে আল্লাহ সালাম দিবেন আমাদের মতো লোকদেরকে ফেরেস্তারা সালাম দিবে আল্লাহ তুমি আমাদেরকে সেই কিসমত জুটিয়ে দাও আলমিনোভানকাল পরে আলহামদুলিল্লাহ আলমিন এছাড়া আর কোন গরিব কঠিন পরিশ্রমের কোন ইবাদত আর করতে হবে না আর রোজা রাখা লাগবে আর নামাজ পড়া লাগবে না কাজে আজকে রোজা রাখি আজকে নামাজ পড়ি কোন কিছু চাইলে তাদের মনে আসলে কাহির বলেছেন এমনি জোরাইজ রহমতুল্লাহ আলী বলেছেন যে তারা যখন কিছু খাইতে মানে তবে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে তখন পাখিটা মনে ধারণা আসে আর মুখে বলে কি অর্ডার সুফহানো এটা বলবি আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ রবহাম তাহলে অর্ডার সোহানক আর স্যাং গিভিং হলো আলহামদুলিল্লাহ আল্লা তালা সালাম দিবেন সকল গেট দিয়ে তাদের খোঁজ খবর শুধু সালাম দিয়ে ঢুকতে থাকবেন আর চাহিষে এসেছে ইন্দ আহ জান্নাতি ইন তসবিহদ কামা ইউল হামুন জান্নাতিদেরকে এইভাবেই তাদের এত বেশি তারা আল্লাহ তাসমিটা পড়বে আর আলহামদুল্লাহ পড়বে যেভাবে নিঃশ্বাস তারা নিবে নিঃশ্বাসটা যেমন ইজি আমরা নিঃশ্বাস নেই আসে যায় এইরকম করে নিঃশ্বাস নেই আবার গ্রহণ আবার ছেড়ে দেয় এরকম করে তাসমি আমাদের নিঃশ্বাসের মত করি নিঃশ্বাসে নিঃশ্বাসে তাসবি চলতে থাকবে যেটা কোনো কষ্টের কারণ হবে না আল্লাহ আল্লাহতালা এত সুন্দর নিয়ামত নিজের পরিচয় জান্নাতি কারা হবে জাহান নামে কারা যাবে বলার পরে আমাদেরকে আরেকটি করছেন সেটা শুনে আজকে আমাদের মানুষ যেভাবে খারাপ কিছু চেয়ে বসে দোয়া করে সেই দোয়া গুলো যদি আল্লাহ তালা কবুল করতেন তা ইয়াহমকাল্লাহ তাহলে বহুত আগেই তাদের অনেক কিছু শ্বাস হয়ে যেত মানুষ যেরকম ভালো জিনিসের দোয়া করে ভালো জিনিস তাড়াতাড়ি পাইতে চায় আর আল্লাহ তালাও দিতে চান সেটার মতে মাঝে মানুষ খারাপ কিছু দোয়া করে খারাপ পাইতে চায় খারাপ কিছু বলে বসে ওটাও যদি আল্লাহ ভাল করার মতন কবুল করেন তাহলে বহুত আগেই ধরা সরা হয়ে যেত কোন মানুষ নিজের উপরে বদা করে কি করে করে নিজে একটা নাই নিজে তা আড়হুড়া করেছে বড় একটা অঘটন ঘটাই ফেলছে আমার উপরে আল্লাহর কিছু পড়ুক নাউজুবিল্লা আমি কেন তা আড়হুড়া করছিলাম খারস করে তাড়াতাড়ি বলে ফেললো এখন তার উপরে আল্লাহর কিছু পড়ে তখন কি হবে আল্লা এরকম ছেলে পেলে কথাবার্তা শুনে না ছেলে পেলে উল্টা করেছে এখন আপনি ছেলের জন্য বদা করবেন তুই আমাকে কষ্ট দিলি তোর আল্লাহ সারা জীবন কষ্টের মধ্যে রাখবে ইন্না কি কথা বলেছেন আপনি কি কথা বলেছেন সঙ্গে যদি আল্লাহ কবুল করে ফেলে আপনার এই ছেলের আপনার এই মেয়ের দুর্গতি কোনোদিন যাবে না কোন কোন মা তার ছেলে মেয়েকে বলে আমার চোখের পানি তোর কারণে বের হয়েছে তোর চোখের পানি কোনোদিন থামবে না এরকম কথাবার্তাগুলো বলা ঠিক না আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করেন যে তিনি মা মানু যা বলে সবকিছু যারা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন তাহলে মানুষের কারবার শেষ হয়ে যাবে অনেক কিছু তাদের সার্ষার হয়ে যাবে কিন্তু আল্লা মানুষকে কিছু এত তাড়াতাড়ি করেন না কিন্তু গাড়িটা মানে করেন যে আহ একটু ধাক্কা দিয়ে ফেলেছে কোন জায়গায় এখন যে গাড়ি তোর উপরে মানে আল্লাহর কিছু পড়ুক এরকম করে ফেলে কোন কিছুর উপরে মালের উপরে করে নিজের উপরে করে নিজের সন্তান সন্তদের উপরে করে এগুলো কোনটাই করা ঠিক না আল্লাহ তালা যদিও তিনি আমাদের সবগুলো সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আজাদ দেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাম সাবধান করেছেন যে এইরকম কাজ করোনা এরকম বদোয়া করো না কোনোদিন বদোয়া ডেকে এনো না নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ছেলেমেয়ের জন্য নিজের যানমালের জন্য কখন এগুলো করো না লু আল্লাহ আনসু সিকুম নিজেদের উপরে কখনো অভিশাপ দিও না কাজ করোনা না বদোয়া দিও না আল্লাহর গরমের কথা নিজের ব্যাপারে বলোনা তোমাদের ছেলে মেয়ে সন্ততির তোমাদের এসেট তোমাদের সম্পত্তি তোমাদের কোন যান মালের কিছু কোনটার উপরই বদ করোনা খারাপ দোয়া করোনা আল্লাহর অভিশাপ ডেকে এন না ফিহা ইজাবাতুন। ফয়াস্তা জিবুল কোন সময় আল্লাহর এক একটা মুড থাকে আল্লাহ ডিসিশন নিয়েছেন যে এই সময় যে যেটা বলবে সেটাই তিনি কবুল করে ফেলবেন ওই সময় যদি তোমার দোয়া ঢুকে যায় বদ ছেলের প্রতি মেয়ের প্রতি তোমার নিজের প্রতি তোমার গাড়ির প্রতি তোমার বাড়ির প্রতি মালের প্রতি তখন কি হবে অ্যাকশন হয়ে যাবে কিন্তু সাবধান যদিও আল্লাহ তালা মোস্ট অব দা টাইম এটা করেন না কিন্তু কোন কোনো সময় আল্লাহ তালা বলছেন এই সময় যে যা পাবে তাই আল্লাহ করে ফেলবেন বি কেয়ারফুল তিনি আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ বলেন যে আমি যারা আমার সঙ্গে দেখা করতে চাই না আমি তাদেরকে ছেড়ে দেব আমি তাদের জন্য জোর করে ফেরিস্তা পাঠিয়ে একদম আজাব দিয়ে এখনই ঠিক হয়ে যাও না দিলাম আজাব এখনই এরকম করবো না ছেড়ে দেব। হেমিয়া মাহুন তারা অন্যায় বাড়াবাড়ি সীমালন করতে করতে অন্ধ হয়ে যাবে চোখে দেখবে না কিছু আর ধরা কে অর্থাৎ ভালো মন্দ বুঝার মতো চোখ থাকবে না মনে হয়ে যায় অন্ধ হয়ে গেছে এইরকম পর্যায়ে আল্লাহ ছেড়ে দিবেন এই জন্য আমরা দেখি যে কোনো কোনো জালিম জুলুম করতে করতে আল্লাহর দুশ্মনি করতে করতে মানুষ কষ্ট দিতে দিতে তার মনে শুধু সীমা লঙ্ঘন আরো করে আরো বেড়ে যায় আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন আর যাদের কিসমত ভালো অনেক গুণাগার আমাদের মতন একটু উল্টা পাল্টা করি তখন আমি বলি যে আল্লাহ তালা আত্মসমালোচনা শুধু দেবেন দেবেন না আমাদের জীবনে এরকম অনেক সময় হয় যে একজনকে আমি কড়া কথা বলেছি একজন একটু দোষ করেছে আমি তারই এমন বকা বাকি শুরু করছি কতক্ষণ পরে চিন্তা করি আমি বেশি বলে ফেলেছি আমাদের এরকম করি আমরা আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে আত্মসমালোচনা যেন আত্মসমালোচনা তান করেন কিন্তু যারা মানুষকে জুলুম করতে করতে মানুষের সম্পত্তি দখল করতে করতে মানুষকে খুন করতে করতে যারা সীমালাঙ্কন করতেই থাকে আল্লাহ তালা তাদেরকে তাও বা করবেন ছেড়ে দিবেন যাহ তোর সীমান্ত পরিণতির দিকে যা তোমাকে ছেড়ে দিবেন আর সেই মনে করে আমাকে ঠেকানোর কেউ নাই আমি যা খুশি তাই করতে পারি আল্লাহ রব আলম তাদেরকে দিচ্ছেন যে এই জালিমদেরকে আমি ছেড়ে দেব তাদেরকে আমি একবারই ধরবো ওই ধরাতেই তাদেরকে শেষ করে